অদ্ভুত কুমড়ো দিন আগে এক বয়স্ক মহিলা এক গ্রামের বাইরে একটা ভয়ঙ্কর জঙ্গলে বাস করত সে একাই থাকত আর মেয়েকে মনে করত যে কিনা জঙ্গলের অন্য প্রান্তে তার স্বামীর সঙ্গে বাস করত একদিন সে যখন আর সহ্য করতে পারল না সিদ্ধান্ত নিল মেয়েকে দেখতে যাবে ওর বন্ধুরা আর গ্রামের অন্যান্য মানুষরা ওকে থামানোর চেষ্টা করল এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ক্ষমতা আর ভালোবাসা তাহলে নিকৃষ্ট পশু বুঝবে আর আক্রমণ করবে না কারণ ওদের মধ্যেও অনুভূতি আছে ঠিক মানুষের মতই এটা কি হতে পারে না জঙ্গলে ঢুকে তুমি ভয় পেয়ে গেলে আমি ওখানে জন্তুদের সাথেও কথা বলতে পারি জন্তুদের সাথে কথা বলা এটা তো অদ্ভুত ব্যাপার মানে আমি বললাম পশুরা হয়তো আমার কথা বুঝবে না কিন্তু তারা আমার হৃদয়ের অনুভূতিটা বুঝবে আর সেই তারা কাজ করবে। তোমাকে খেয়েও ফেলতে পারে। ওরা ছেড়ে দেবে, যদি আমি সঠিক অনুভূতি সঞ্চার করতে পারি যেমনটা আমি বললাম ওরা একেবারে মানুষের মতন একই ক্ষমতা একই দুর্বলতা আমাকে নিয়ে ভেবো না আমি সুরক্ষিত ফিরবো আমরা কি আপনার সঙ্গে আসব? চিৎকার আর কিছু বোঝার আগে দেখলেন নেকড়েটা ঠিক ওর সামনে দাঁড়িয়ে আছে খুদার তো আর হিংস্র চোখে মহিলা আমি আমাকে দেখো আমি কেমন রোগা আর দুস্থ একজন বয়স্ক মহিলা তোমার মতন বড় ক্ষমতাশালী নেকড়ে কি আমাকে খেয়ে পেট ভরবে र खारा खेत मोटा तुम्हें दया दाओ এখন তুমি একজন ক্ষমতাশালী জঙ্গলে যা খুশিটা মন্দ বলো নিয়ে ঠিক আছে তুমি তাহলে এখন যা তোর নেকড়েটা বয়স্ক মহিলাকে যেতে দিল আর কয়েক ঘন্টা বাদে মহিলা পাখের গঠন শুনতে পেলেন বাঘ সামনে আসতে উনি হাসলেন এই যে তুমি আমার খুব পেছে আজ আমি তোমাকে আমার প্রিয় বাঘ শোনো তুমি ক্ষুধার্থ শুনে আমি খুব দুঃখ পেলাম কিন্তু একবার আমাকে দেখো আমি কেমন রোগা আর দুস্থ একজন বয়স্ক মহিলা তোমার মতন বড় ক্ষমতাশালী বাড়ের বাসা ওকে আমাকে দেখতে পায়নি আগে যাও গিয়ে জিজ্ঞেস করো ওর আমাকে খুবই রোগা আর দুস্থ মনে হয়েছে আর তুমি হলে সর্বশক্তিমান বাঘ আমি আমার মেয়ের বাড়ি চাচ্ছি ও আমাকে সুস্বাদু আর পুষ্টিকর খাবার খাওয়াবে তা খেয়ে আমি তাড়াতাড়ি মোটা হয়ে যাব। তখন তুমি আমায় খেতে পারো আরো মোটা হয়ে যাব? আরো সুস্বাদু হবো তখন আমি এর থেকে ভালো কিছুর যোগ্য ওই মহিলা তাড়াতাড়ি যেতে লাগলেন আর উনি শুনলেন এক সিংহের গর্জন আমি দুঃখিত হলাম আমি এমন একজন মানুষ যে নেকড়ে কিংবা বাঘের জন্যও যথেষ্ট নয়। যখন ওরাই আমাকে খেল না তাহলে তুমি জঙ্গলের রাজা হয়ে আমাকে খাবে কেন নাকি তোমাকে না খেই ছেড়ে দিয়েছে আমি তোমার সামনে জীবিত অবস্থায়কে দাঁড়িয়ে নেই তুমি তো জানো বাঘ আর নেকড়ে কোথায় থাকে অবশ্যই ওদের আমাকে খুবই রুগ্ন লেগেছে আমি মোটা হয়ে আরো সুস্বাদু হয়ে যাবো কথাটা মন্দ বলনি। ঠিক আছে আমি তোমাকে যেতে দিচ্ছি আমি এর থেকে ভালো খাবারের যোগ্য মহিলা, তার গেলেন. ওর এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ সোনা, আমাকে এবার বাড়ি ফিরতে হবে মা আরো কিছুদিন এনে দাও বি একটা বড় কুমড়ো নিয়ে আর দুজনে মিলে সেটার ভেতটা পুরো খালি করলো আর মহিলা সেই কুমড়োর মধ্যে ঢুকে গেলেন ওর মেয়ে ওটা জঙ্গলের মধ্যে দিয়ে গড়িয়ে দিল কুমড়োটা টা এর সামনে দিয়ে চলে যাচ্ছিল তুমি কি ওখানে একজন বয়স্ক মহিলাকে দেখেছ ব্যাপারটা হলো আজকেই তার ফিরে আসার কথা জঙ্গলের রাজা হয়ে এ তুমি কি বোকার মতো প্রশ্ন করছো তোমার কি মনি হয় একজন তার মধ্যে দিয়ে গড়াতেও পারে না কুমড়ো আর মহিলা জঙ্গলের মধ্যে দিয়ে গড়াতে থাকলো যতক্ষণ না বাঘ সেটা থামালো একি একটা কুমড়ো গড়িয়ে যাচ্ছে তুমি কি বাঘ হয়ে রকম বোকার মতো প্রশ্ন করছো তোমার কি মনে হয় বৃদ্ধ মহিলা কুমড়োতে ছড়তে পারে আর যদি চড়েও থাকে সিংহ তাকে না খেয়ে ছেড়ে দেবে কি বোকা তুমি অবশ্যই এলাকার মধ্যে দিয়ে যাচ্ছিল কুমড়ো গড়িয়ে যাচ্ছে তুমি কি গ্রাম থেকে আসছো হ্যাঁ ঠিক তাই তুমি ওখানে একজন বয়স্ক মহিলাকে দেখেছো। আসলে তার তো ফিরে আসার কথা মতো একটা তুমি কথা বলতে শুরু করলো আমি এই গলাটা চিনি থেকে অনেক বেশি চালাক হলে তুমি একদম সে তো আমি জানি আমি খুব চালাক কিন্তু তোমার চালাকি আর বুদ্ধিমত্তার কথা বলার জন্য তো বাঘা সিংহ তোমাকে বিশ্বাস করবে তোমাকে বাঁচিয়ে রাখবো আর যদি তুমি আমায় যেতে দাও শুধু বাঘ আর সিংহ কেন আমি আমার গ্রামে গিয়ে সবাই কে চালাক আর তারপর একজন আরেকজন কে বলবে এই করে গোটা পৃথিবী জেনে যাবে কি অসাধারণ বুদ্ধি তোমার পৃথিবী জেনে যাবে যে আমি বাঘ আর এইভাবে বয়স্ক মহিলা নিজেকে বাঁচালেন আর সুরক্ষিত ভাবে বাড়ি পৌঁছে গেলেন যখন ওর বন্ধুরা প্রতিবেশীরা জিজ্ঞেস করলো যে কি করে বন্য জন্তুদের থেকে বেঁচে ফিরলেন বয়স্ক মহিলা বললেন আত্মাভিমান আর নিজেকে সর্বজ্ঞ মনে করা সবার জন্য খুবই ক্ষতিকারক সে মানুষই হোক কিংবা পশু ও একদম ঠিক বলছে তাই না